Bismillah, Bismillah, In alhamdulillah, an ahmadhu wa nastaayinhu, nastaagfiru. Wa na'udzu billahi min shurri anfusina min sayyati amalina. Ma'i yahdi illa falamudillallaha wa mayyudlil falahadi ala. Wa shhidu allaha ilaha illallahu wa addahu allaha shayika lah. Wa shhiduna muhammadan abduhu wa rasuluhu. Amma baat fa inna khairul hadithi kitabullah. Wa khairul hadithi hadithi muhammadin sallallahu alayhi wasallam. গতদিন আমরা যেখানে শেষ করছিলাম তারপর থেকে আমরা যা ভাবছিলাম পড়ব শিক্ষক বা যেটুকু জানব সেদিকে আমরা যাব ইনশাল্লাহ ব্রিফলি আগে বলছি আবারও বলতেছি আকিদা কথাটা আমরা এখন যেটা পড়ব এটা যদি আমরা সাবজেক্ট ওয়াইজ বলি যে এটাকে কি বিষয় বলে আমরা আখ্যায়িত করব তাহলে আমরা বলব যে আমরা এখন ইসলামিক বিলিফ সম্বন্ধে পড়ব বা আহ জামার আকিদা সম্পর্কে পড়ব আহ আহসনউল জামার আকিদা তার ইমপ্লিকেশন কি সেগুলোর একটা সংক্ষেপ চিত্র আমরা তুলে ধরতে চেষ্টা করব ইনশাআল্লাহ তো আকিদার সম্বন্ধে তো আমরা আগেই বলছি যে আকিদার হচ্ছে বদ্ধমূল ধারণা যখন জেনারেলভাবে বলা হয় এবং যখন ইসলামিক পরিবাসে বলা হয় তখন বলা হয় যা কিছু একজন মুসলিমকে বিশ্বাস করতে হবে সেট অফ বিলিফ বলতে পারতে হবে যা কিছু একজন মুসলিমকে বিশ্বাস করতে হবে সেটাকে আমরা ंगारकायद फ आकिदा इी आकिदा कथा तक सब रकम विश्वास करीब स्पेशल हम बो। छालमान छा आर्टिकल अम तब्ला जो बी अमन तब्लाश्वास अल्ला মালা একা দি তারা সমূহে কুতুবি রসুলি তার কিতাব সমূহে তার রসুলগণে আপনার দিনে বা শেষ বিচারের দিনে আর তারপরে আমরা বলি কাদের খায়রি বা শারি মানে ভাগ্যের ভালো মন্দ নির্ধারণ সেটা তো আল্লা যে ভাগ্যে ভালো মধ্যে নির্ধারণ করে দিচ্ছেন আমাদের সেটা আমরা বিশ্বাস করি তো এটা হচ্ছে আমরা আগেও বলছি আবার বললাম এইগুলোর আবার এক একটার অনেক কটাই আছে যেমন ধরেন আল্লাহ সম্বন্ধে বিশ্বাসের ভিতরে অনেক আমি আপনাদের বলছি যে আপনার চাইলে অথবা আপনি যদি বলেন আপনার যদি মনে করেন আমি পড়ব আমি আপনাদের কাছে হয়তো করে পাঁচটা পয়েন্ট পারি। অথবা শিক্ষণ নিতে পারি আমার কাছে আছে বা এটা বুকলেট ফর্মে পাওয়া যায় আল্লা কাহাবিয়া আপনাদেরকে বলছে আগে তো এখানে যেমন আল্লাহ সম্বন্ধে অনেক অনেক কিছুই আসবে এখানে যেমন ধর আল্লাহ কোথায় থাকেন আল্লাহ গুণাগুণ কি আল্লাহ সৃষ্টির অনেক সৃষ্টি করার বহু আগে বা সৃষ্টি করা ছাড়াই আল্লাহ জানেন যা আল্লাহ স্রষ্টা এবং আমরা আমাদের সৃষ্টি করার আগে থেকে আল্লাহ জানেন যে আমরা কি করব বা আমরা কেমন হব বা আমরা কি নেচারের বা আমাদের সময় সবকিছু জানেন সোজা কথা এই ধরনের বিশ্বাসগুলো আর কি এই ধরনের ব্যাপারগুলো যদিও আমরা হয়তো সবসময় বুঝব না যে এটা এত ডিটেলস বলার কারণটা কি মানে এত ডিটেলস এ করার কারণ কি সেটার জন্য আমাদের তো কারো কাছে যাইতে হবে বা কারো কাছে কারো এক্সপ্লেনেশন শুনতে হবে যেমন যেটা বললাম যে আমাদের বা যারা সৃষ্টি বা যারা ক্রিয়েশন তাদেরকে ক্রিয়েট করছেন বলে আল্লাহ ক্রিয়েটার তা না তাদেরকে ক্রিয়েট করার আগেও আল্লাহ ক্রিয়েটার অর্থাৎ তাদের ব্যারিয়েবল না আল্লাহ এরকম ফাইনাল পয়েন্টস একটা चिंता करें बहु पॉइंटना चाह कैक एक्सप्ल कर विश्वास कर प्राइमरिली छे विश्वास करते ही छा बारे शाखा प्रशाखा जो कि आसक सम्बन्धे सठिक विश्वास হওয়াটা বাঞ্ছনীয় এবং সেই সেট অফ বিলিফ যেটাকে সেটাকে আমরা ইসলামে আকিদা বলি এই হচ্ছে কথা যায় তো এটা নিয়ে আমরা সময়ক্ষেপন করব না আকিদা নিয়ে এটা বারবার ঘুরে ঘুরে আসবে সেই জন্য আমি এই কথাগুলো বললাম এরপরে একটা শব্দ আমরা অনেক সময় হয়তো বলবো বা উচ্চারণ করব সেটা একটু জানা দরকার সে কথাটা হচ্ছে সেই শব্দটা হচ্ছে সালাফ সালাফ মানে আমরা আপনাদেরকে বলছি যে পূর্বপুরুষ আমাদের পূর্বপুরুষ যারা আদি পুরুষ যারা এই সেন্সের কথাটা ব্যবহার করা হয় রাসুল একটা বোখারিয়া এবং মুসলিমের হাদি যেখানে উনি বলেন যে দ্য বেস্ট অব ম্যানকাইন্ড ইজ মাই জেনারেশন সবচেয়ে মানুষ মানব কলের ভিতরে সবচেয়ে ভালো প্রজন্ম হচ্ছে আমার প্রজন্ম হু কাম আফটার দেম তারপরে হচ্ছেন যে তারপরে যারা আসবেন তারা অর্থাৎ তাঁবেই যারা সাহাবিরা হচ্ছেন রসুলের প্রজন্ম তারপরে তবেই রা হচ্ছে তারপরে প্রজন্ম এবং দেন কাম আফটার দেন এবং তারপরে হচ্ছে তারপরের প্রজন্ম তা আমরা যখন সালাপ কথাটা বলব প্রাইমারিলে আমরা এই তিনটা প্রজন্মকেই মেন করব অথবা আকিজা এবং মানহাজে যে তাদের মত করে যারা চলবেন বা তাদের পথের উপর যারা থাকবে তো আমরা হয়তো সালাপ বলব কিন্তু প্রাথমিকভাবে আমরা এই তিনটা প্রজন্মের কথা মিন করব যে তিনটা প্রজন্মের কথা আমরা বললাম রাসম সাহা সাল্লাম তার সাহাবিরা প্রথম প্রজন্ম তারপরে এরপরে প্রজন্ম যারা যারা তাদের পরে প্রজন্ম যারা এই তিন চার প্রজন্মের কথা বলবো এবং আনুসনজ্জামা আমরা একটু করে বলছিলাম আগে আবার আজকে অনেক কিছু বলবো এটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ এটা জানাটা দরকার তো আপনার আমরা সবসময় মনে করি বা আলিসুল্জামা যাদেরকে আচ্ছা আলোসুলাটাকে ডিফেন্ড করে নি আমরা তারপরে না হয় আমরা মানে তাদের কথায় আসি আগে আমরা একদিন ডিফেন্ড করছি বলতেছি অনেক কটা হাদিস এই সংক্রান্ত হাদিস অর্থাৎ যেই হাদিসের ভিতরে তার বিভক্ত হবে তাদের ভিতরে ডেভিয়েশন আসবে তারা কোথাও বলছেন যে তেহাত্তর ভাগ বিভক্ত হবে কোথাও বলছেন যে श्रीतुल मुस्ताक सरल पथ सरल पथ आल्ला निर्धारित सरल पथ यही जाननाते जाए बक्रपथ माता डाग टनगर सबको शयान थके एक शयान थके से डाके शुद्ध रूप एकटाईल्लाट जाना और अपन इसलम अशुद्ध रूप डेविएशन विच्युति अनेकधर विच्युति যেটা সবকটা জাহার নামে যাবে এখন যখন বলতে সবকটা জাহার নামে যাবে তার মানে ভুল বোঝার স্কোপ নাই তার কারণ তারা উম্মার বাইরে না আর উম্মার ভিতরে যদি হয় তারা তথাপি মুসলিম কিন্তু হয়তো বা গুনাগার মুসলিম তারা হয়তো জাহান নামে ল্যান্ড করবেন বা এন্ড করবেন বা জাহার যাবেন প্রাথমিকভাবে কিন্তু যার অন্তরে মাস্টার পরিমাণ পরিমাণ থাকবে সে কোনো না কোনো দিন জান্নাতে যাবে এটা ইসলামী আকিদার একটা অংশগুলো পড়ব আমরা আর দেখা যাচ্ছে যে একটাকে উনি যখন সাহবিরে জিজ্ঞেস করছেন যে তখনও সাহবের জিজ্ঞেস করছেন আর রসল্লাহ তারা কারা বা এটা কোন পথ বা এটা এই যে কি তখন আল্লাহ রসুলাম অনেকভাবে আনসার করছেন এটাকে কখনো বলছেন আল জামা মানে দি জামান আল জামা বলতে কি বোঝায় আল্লাহ জামাত ছিল সারা দুনিয়ার মুসলিমরাই এক জামাতের ভিতরে ছিলেন তখন রাসুলের যুব দশায় তাই তিনি এবং তার জিট করছিলেন সুতরাং ওইটাকে উনি আল জামাত বলছেন কখনো আপনারা বলছেন যে আল জামাত বলছেন কখনো জামাতুল মুসলিম বলছেন বা যেটা আপনার কি বলে তিনি এবং তার সাবিরা যে পথের উপর আছেন সেইভাবে ডিফাইন করছেন যে আমি এবং সাবিরা যে পথের উপর আসছেন সেই পথটা হচ্ছে সেই একমাত্র পথ বা সেই সরল পথ বা সেটা তো এই এই কথাগুলা রাসুল ইসাম বলছেন আজকে সেই সময়ে আপনার আর কিছু ডিফাইন করার দরকার ছিল না বা আর কিছু বলার দরকার ছিল না কারণ সেই সময় আপনার ওইটাই এনাফ ছিল মিনিং যে আর তো কোন দল উপদল বা কি বলে বিভক্তি ছিল না তখন কিন্তু এখন দেখেন আপনি আপনি এখনকার দিনে যদি আপনি চিন্তা করেন যে একজন দুই ধরেন একজন আমেরিকান সে কিন্তু আপনাকে আমাকে মুসলিম বলবে ইরানের আপনার ইরানের যারা রাষ্ট্রযন্ত্র যারা আছেন অথবা ইরানের যারা বিশ্বের ধর্মীয় নেতা আছেন তাদেরকেও মুসলিম বলবে হাফিজ আল আসাদের ছেলে বাসার আল আসাদ জিনী এখন সিরিয়ার প্রেসিডেন্ট তাকে মুসলিম বলবে এবং মানে সবাইকে তারা মুসলিম বলে ক্যাটাগরাইজ করবে তো এখন যদি আমি বলি জামাতুল মুসলিম বা শুধু মুসলিম কথাটা বলি এটা আসলে কারো কোনটি সত্যিকারটিটা মানে ই করতে পারবে না সত্যিকার আইডেন্টিটা ডিফাইন করতে পারবে না উদাহরণস্বরূপ আপনার বাসার আল আসাদ জিনী বা আলেব শিয়া বা ওরা হচ্ছে আলেবাট শিয়া এখন আপনার তারা বিশ্বাস করে মনে প্রাণে যে আলীরা হচ্ছেন গড এনকার হলুল যেটাকে আমরা বলি মানে একজন মানুষের শরীরে ইন্দুরা যখন বিশ্বাস করে অবতার কৃষ্ণ বা এই ধরনের আরো অন্যান্য অবতার আছে তাদের যে ভগবান বা তাদের যে দেয়টি সে ওই মানুষের শরীরে রক্ত মাংসের শরীরে পৃথিবীতে নেমে আসে পৃথিবীতে ছিল তো এভাবে আলেবার মনে করে যে আলেট মানে তার ভিতরে আল্লাহ অবস্থান করতেন বা ইসলামী যে বিশ্বাস বা যে ধর্মের উপর লিখে গেছেন সেটা অনুযায়ী এটা একদম একদম মানে কুফর কি মানে একেবারে নির্ভেজাল কুফর এটা মনে করার সাথে সাথে আপনার ইসলামে থাকার কথা না বা মুসলিম মনে করার কিছু নাই এই জন্যই আসলে আমাদের এখন মেনশন করা উচিত যে আমরা কারা এই মেনশন করতে এটা উচ্চারণ করছিলেন এই কথাগুলো ছিলেন হাজির পড়ছিলেন যে আকিদার উপর ছিলেন সেটা বোঝাইতে উনি এই কথাটা বলছেন আহসোনাল জামা তারপর থেকে এটা ইসলামী নেচে একটা ই আসছে মানে আজ পর্যন্ত সেটা আছে ইসলামী লিটারেচারে কিন্তু এটা বুঝতে হবে যে এই কথাটা সবাই বলে বা অনেকেই বলবে যেমন আমাদের বাংলাদেশের চেষ্টা খুবই কবর পূজারী একটা গ্রুপ আছে তারা নিজেদেরকে আলোচনার পর মানে এখন সেই জন্য আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে যে এটা কিন্তু কোনো দলের নাম না এটা কোন গোষ্ঠীর নাম না এটা আসলে একটা মেথোডলজির নাম একটা পদ্ধতির নাম একটা একটা আকিদা মানহাজের নাম যেটা এই যার উপর থাকলে যে আমরা বলবো যে আমরা আলোচনাত মানহাজের উপর আসি আকিদায় আসি বা আমরা আলোচনায় এটা বলবো। এটা হচ্ছে সবাই অ্যাচিভেবল ড্রিম হওয়া উচিত আমাদের সবাই আমরা যারা পরবর্তীতে এখন আসি আমাদের তার কারণ হচ্ছে এটারই আলাদা অন্য নাম আমি আপনাদেরকে বলছিলাম আরো নাম আছে এটা যেমন তাইফা মানসুরা সাহায্যপ্রাপ্ত দল विजयी दल फिर नाजियाप्रप्त दल नाम आज सब चेष्टा उचित अंतर्भुक्त हार कारण सम्बन्धे आल्ला दिए गे जाना दल एरा आल्लर प्रिय दल एरा सठ पदों पर आज सब समय टीके थकबिक पथों पर थक इत्यादि इत्यादि अनेक किस विबक এখন কথা হচ্ছে যে আলোচনা জামা কথাটা বারবার আসতে রেখে আবার আমি বললাম এবং এটা এটার সম্বন্ধে আমাদের পরিষ্কার জ্ঞান থাকা উচিত কারা বা আমরা যখন মানে ডিফাইন করতে যাচ্ছি যে এদের আকিদা এদের মাঝাজ এদের লাইফ এদের বিশ্বাস তখন এদের সম্বন্ধে এরা কারা সেটা প্রাইমারিলি আমাদের একদম ক্লিয়ার আগে থাকা উচিত অনেক মানুষই বলবে তারা আলোচনা জামা যেটা বলতেছে আপনি যত বাংলাদেশে যত মুসলিম আছেন আপনি জিজ্ঞেস করেন বলবেন যে তারা আলোচনা জামার উপর আছেন বা আহোসনা জামাত আহ মানে সুননার আহাল মানে সুননার লোক এবং জামাত মানে জামাতবদ্ধ জামাতের লোক আল জামাতের লোক আহলুসুন্না ওয়া আল ওয়া আল জামা মানে ওয়াল জামাত আলুসুন্না জামা তো এটা সবাই বলবেন যে তারা এটার উপর আছেন কিন্তু আসলে তো তা না আসলে তো সবাই সেটার উপর না এই জন্য আমাদের খুব পরিষ্কার ধারণা থাকা উচিত যে আলুসোনাল জামা হইতে হইলে বা তার একজন হইতে হইলে বা সেটা সেই পথের উপর নিজেকে নিয়ে যেতে হইলে প্রথমে জানতে হবে যে তাদের চরিত্রগুলা কি ক্যারেক্টারিস্টিক্স কি ক্রিয়েটস কি বৈশিষ্ট্য কি এবং তারপরে চেষ্টা করতে হবে যে সেখানে আমাদের ধামাজাম যেতে পারে যাই হোক আমরা কিছু জিনিস ওইটা নিয়ে পড়বো এখানে একটা আসার পরব আমরা আগের দিন বলছি যে হাদিসও দিস ওনারা একটা হাদিস যেটা যে এখন যে হাদিসটা একটা হাদিস আমরা পড়তে পারি যে আল্লাহাম বলতেছেন আবু দাউদের উম্মা তারা বিভক্ত হবেন্টি টু অব হোম উইল বিটা তার আগুনে যাবে ওয়ান ইন প্যারাডাইস আল জামা যেটা বললাম যে তারা হচ্ছে দি জামাত মানে একমাত্র জামাত একমাত্র জামাত বলতে আমরা ওইটাই বুঝবো যে রাসুল এবং তার সাবিরা যেটার সেটাই হচ্ছে আছে যাই হোক এখন এখন মেইন স্ট্রিম যখন আমরা বলব অনেক সময় আমরা মেইন স্ট্রিম ইসলাম বলবো কথাটা বা মূলধারা ইসলাম বলব মূলধারা বলতে কিন্তু আমরা অধিকাংশ বোঝাবো না কখনোই না এটা একটা খেয়াল রাখবেন যে অনেক সময় বলবে যে আরে মূলধার বেশিরভাগ বা মেন মানুষ যেটা ভাবে সেটাই তো ঠিক সেটা ঠিক কিন্তু মেইন স্ট্রিম বলতে আমরা মেজরিটি বোঝাবো না কখনো অধিকাংশ মানুষ বোঝাবো না বা বাল্ক বাল্ক যেখানে আছে সেটা ঠিক এমন কোনো কথা নাই এটা আমরা সাবধান থাকবো বা এটা মনে রাখবো যাই হোক এখন এইটা এই আদেশটা পড়ার পরে আমরা একটা আসার পড়ব আসার হচ্ছে আসার হচ্ছে আপনার সাহাবিরা যখন কিছু বলেন যদিও হাদিসের হাদিস লিটারে বা ইসলামী লিটারে অনেক সময় সাহাবিদের হাদিস বলা হয় এটি খুব বড় ভুল তা না মানে জেনারেল ভাবে ঠিকই আছে কিন্তু আমরা চেষ্টা করব করতে করবেন কথা কাজ বর্ণনা যখন আসবে আমরা সেটাকে হাদিস বলবো আর সাহাবিদের থেকে যখন আসবে আমরা সেটাকে আস্থার বলবো আচ্ছা এখানে আবদুল্লা আব মাসুদের একটা আস্থার আছে যেটা যে জামা ইজ দ্যাট উইচ ইস ইন with the truth even if you are alone ja I almadhi mean, is that it is in accordance with the truth even if you are alone the jama toche shetai eta shotyer upor ruse shotyer upor protishthito jodi tumi ekao ho e, ke, je, number matter kata, ta matter korna shotyer upor thaka इब्राम कुरान उम्मा सम्बोधन करते एक मानुष के उम्मा सुबहानल्ला मानुष के बोलते উম্মা বলছে তো এটা নাম্বারটা তার মানে ইম্পর্টেন্ট আমরা বুঝলাম কিন্তু শুদ্ধ পথের উপর থাকাটা ইম্পর্টেন্ট আচ্ছা এখন আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স এবং ফিউচার পড়ব আলোচনার যাওয়ার আপনাদের কাছে এই মুহূর্তে যদি বাহুল্য বনে হয় পরে একসময় বুঝবেন যে এটা আসলে খুবই জরুরি একটা ব্যাপার ছিল আমরা কিছু ই পড়ব বৈশিষ্ট্য পড়ব এক দুই তিন চার করে পয়েন্ট হিসাবে পড়ব কিছু বৈশিষ্ট্য যদি না থাকি যেহেতু আমার সেটার উপর চলে আসবো প্রথম নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে তারা হচ্ছে মডারেশনে তারা হচ্ছে মডারেশনের মানুষের মধ্যপন্থার মানুষ মিডল পাথ বিটুইন এক্সট্রিম নেগলিজেন্স এক্সট্রিম নেগলিজেন্স খুব এক্সট্রিমিজম মানে চরমপন্থা যেটা ধরেন খারেজিরা আমাকে তাকে চরমপন্থী বলি তারা সবকিছু থেকে নাটির ব্যাপারে এত এত খুঁটিনাটির ব্যাপারে সিরিয়াস এবং একটু কিছু পান থেকে চুন খসলে তারা মানুষকে কাফে জ্ঞান করে বা ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে এইভাবে চিন্তা করে সেই এক্সট্রিমিজমে আমরা যাব না আবার নেগলিজেন্সে যাব না যে কোনো সমস্যা নাই যা ইচ্ছাটাই করো একবার মুসলিম নাম আছে বা ঈদের দিন তো নামাজ পড়ি বা জুমার দিন পড়ি তাহলে সব ঠিক আছে সেটাও না আমরা মধ্যপ্রদ্ধা থাকবো বিটুইন এক্সাজারেশন এন্ড নেগলেক্ট একই ধরনের কথা ব্যবহারের ব্যাপারে আমরা মধ্যপন্থার ই থাকবো এবং আপনার জানেন যে আপনার এমনিতে আমি বলতেছি কোরআনে আল্লাহ ummat আমাদেরকে মধ্যপন্থার উম্মত Ummatan করছেন উম্মতান ওয়াসাতান বলছেন সুরা বাকারা একশো ayat. আমাদেরকে দিয়ে আমরা মধ্যপ্রদ্ধা হব এই এই মানে কিন্তু এটা না যে পাঁচ অক্ত নামাজ আছে আমার উপর ফরজ আমি এখন জিরো আর পাঁচের মাঝখানে দুই বা তিন বক্ত পড়লাম এইটা না কিন্তু মধ্যপ্রা হচ্ছে যখন সেখানে চয়েসের ব্যাপার থাকবে যখন সেখানে আপনার মার্জিন থাকবে যখন সেখানে স্পেস থাকবে তখন আমরা মডিল পথটা নিব আর আমার পরে পড়ব দেখবেন যে আমরা অন্যত্র বলব এটা যেমন ধরেন কথার কথা তাকলিদ এবং তাকফির দুটার মাঝখানে তাকলিদ এবং তাকফির আমরা কাউকে অন্ধভাবে অনুসরণ করবো না আল্লাহ ছাড়া এটা হচ্ছে তাকলিদ এটা আমরা করবো না আবার তাকফির বা কাউকে কথায় কথায় কাফেরও মনে করব না মানে একদিকে অন্ধ অনুসরণ করা আরেকদিকে রিজেকশন কোনটাই করবো না আমরা মাঝখানে থাকবো এরকম অনেক জিনিস আসবে আর কি তাকলির তাকের মাঝখানে খারেজি এবং এই ধরনের বহু কথা আমরা বলব হচ্ছে আমরা শুধুমাত্র কোরআন এবং সুনার অনুসারী বা আলোচনায় যেমন শুধুমাত্র কোরআন এবং সুনার অনুসরণ করে তা কোরআন এবং সুনার কি আত্মসমর্পণ মনে করে আর ইন্টারপ্রিট করবে তারা কিভাবে সালাফদের মেথোলি মানে প্রথম তিন জেনারেশন যা বুঝছিলেন কোনো একটা ব্যাপার নিয়ে আমরাও সেইভাবে বুঝবো বা সেইভাবে বোঝার চেষ্টা করবে যারা তাদেরকে আমরা বলব আলোচনার জমা বা চরিত্র যে তারা दुनिया बहु मुस्लिम क्योंकि आल्लर हाथ मुख्य আল্লা পা আছে এই কাছে তাউইল কথাগুলা ব্যাখ্যা করে নিজের মন গোড়া ব্যাখ্যা করব না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং তার অনুসারী যারা মানে তার সাবিরা যদি কোনো ব্যাখ্যায় না গিয়ে থাকেন কোনো ব্যাপারে আমরা সেখানে ব্যাখ্যা যাব আল্লাহ রসুল সাল সালাম এই সমস্ত ব্যাপারগুলাকে আক্ষরিক অর্থেই বুঝছেন কিন্তু এখন মানুষ এটা নিতে পারে না অনেক মানুষ বলে যে আচ্ছা আল্লা আল্লাহর হাত বলতে এটা কুদরতির হাত বোঝানো হয়েছে পাওয়ার বোঝানো হয়েছে পা বলতে এটা বোঝানো হয়েছে হাসি বলতে এটা বোঝানো হয়েছে কথা বলতে এটা বোঝানো হয়েছে মানে টুইস্ট করতে চায় তাবিল করতে চায় এটা আলোচনার জবাব কখনোই করবে না আনলেস কোন কোন আল্লাহ্রিটেশন দিয়েছেন এইরকম যদি থাকে কোন কোন একটা কথা সেটা হয়তো আমরা নিব বা তারা যদি করে থাকেন তাহলে আমরা দেখেন এখানে কিন্তু আমরা দুনিয়ার অনেকের থেকে আলাদা হয়ে যাবো আমরা মুখকে মুখ বুঝবো আল্লাহর মুখকে মুখ বুঝবো আল্লাহর হাতকে হাত বুঝবো আল্লাহর হাসিকে হাসি বুঝবো আল্লাহর গজবকে রাগকে রাগ বুঝবো বুঝছে না তাও করব না টুইস্ট করব না আর একটা জিনিস হচ্ছে যদি কোথাও ইন্টারপ্রিট করি অর্থাৎ করানোর তো তফসিল আছে ইন্টারপ্রিটেশন আছে না দেখেন একটা ব্যাপার একটা মূল নীতি কিন্তু যারা আলসুলার উপর থাকবে বা আলোসুলার মতো হইতে চাই বা তাদের অনুসারে যারা তাদের উপর মানে তাদের মেম্বার যারা জামা যদি আমি বলি তাহলে তারা কি করবে তারা ইন্টারপ্রিট করলেও সালাফদের কাছ থেকে সেই ইন্টারপ্রিটেশন নেবে প্রথম তিন জেন থেকে নেবে আপনি দেখবেন দুনিয়া অনেক মানুষ আছে মনে করে যে তারেক্রমাদান কথার কথা আপনার আব্বাস বেটার ইসলাম বোঝে অথবা মৌলানা মজুদী যা বুঝছেন আগে কেউ এটা বুঝেন অথবা ইমরান নাজার হোসেন যা বুঝছে আগে কেউ এটা বুঝেন এটা একটা ধ্বংসের একটা রাস্তা আমরা বুঝব যে এই দিনকে এই দিনকে এই দিনের সমস্ত বিশ্বাসকে এই দিনের সমস্ত পদ্ধতিকে সবচেয়ে ভালো জানতেন সাহাবিরা এইটাই এই জন্য কিন্তু আমাদের এত এত কথা যাচ্ছি আমরা আল্লাহাম সবচেয়ে সবচেয়ে ধারণ করছেন তারা ভুল করলে আল্লাহ সুতরাং আজ যদি আজকে যদি মডার্ন যারা এই তফসিল করেন ফর এক্সাম্পল সৈয়দ কুতুব অথবা মোলাম মদি অথবা আরো আছেন দুনিয়ার তফসিল করতে বাধা নেই তফসিল করতে যে বাধা আছে তা না আমরা বলব পরে এক तफसिल देखीस्टैंडिंग दे जा सलाफा जाता ग्रहण करब रूटे चले जा दिन के जत कि भेजाल तेजाल से जो विच्युति से सर गे जहाजी भाषा बोली सेट मान जहाजे কথার কথা মানে একশো ডিগ্রি একটা কোর্সে যাচ্ছেন একশো ডিগ্রি ফ্রম দা নর্থ দাম দিকে যদি ঘুরে আসেন এই কোর্সে বাতাসের জন্য এবং কারেন্টের জন্য আপনার জাহাজটা সরে যাচ্ছে সেই কোর্স থেকে আবার অটো পাইলট যখন থাকে সে তখন আবার সেই কোর্সের উপর নিয়ে যায় অথবা ম্যানুয়ালি যদি নিয়ে যান আবার সেখানে নিয়ে যান এইভাবে আমরা শুদ্ধ করি কিন্তু যদি শুদ্ধ না করতাম তাহলে আমি দেখতাম যে আমার স্টার্টিং পয়েন্ট থেকে যদি ডিগ্রি আমি ডেস্টিনেশনে হয়তো এক মাইল জুড়ে গিয়ে পৌঁছাতে পারতাম মানে এইভাবে তো আমাদের দিনের ভিতর অনেক ভেজাল ঢুকছে অনেক আবর্জনা এটা আমরা কোন কোন কোষ্ঠী পাথর বা কোন ড্যাটাম বা কোন প্যারাডাইম বা কোন স্ট্যান্ডার্ড দিয়ে মাপবো ওই সালাবদের স্ট্যান্ডার্ড দিয়ে আবার আমরা নিজেদেরকে ওই রুটে চলে যাব রুটে গিয়ে ওইখান থেকে ইসলামকে নিব যদি আমাদের ডিভিশন হয়ে থাকে এই জন্য এত কথা বলা যে এখানে সাথে যারা বসা করেন বা আলোচনা জামা ফলোয়ার যারা তারা কি করবে। তারা আল্লাহ সময় সবচেয়ে কাছের সময় যে বেশি গুলো করে ধরেন ইবনা আব্বাস সবকিছুর তফসিল করে না কিন্তু তার বিটস পিসেসে তার তফসিল পাওয়া যায় আপনি এখনো কালেক্টার আছে বা তার স্টুডেন্ট ছিলেন মুজাহিদ তার তফসিল গুলা পিসেস পাওয়া যায় বই হিসাবে কম্পাইল হয় বই হিসাবে প্রথম কম্পাইল হচ্ছে জারিরা প্রায় দুশো বছর ধরেন গ্রাফলি সেকেন্ড সেঞ্চুরি বা দুশো বছরের দিকে এটা মানে দুশ বছর রাফলি দুইশ বছর পরে আর কি তারপরে এখন থেকে নিয়ে বা সাড়ে সাতশো বছর আপনার কাছে আকাশের সময় কর্তুবিতা আপনি দেখবেন যে আলোচনা যাওয়া কিন্তু সেইগুলাকে বেশি ভ্যালু করে বা সেগুলাকে দলিল হিসাবে নেয় অন্যদের গুলো নেয় এরপরে খুব ভালো ভালো যেমন আছে বা আপনার এখনকারেমাস তারপরে আপনার আদাল বায়ান আছে ইমাম সাংকেতি। কিন্তু এগুলো আমরা ঠিকই পড়ি এগুলো থেকে আমরা শিখি সব ঠিক আছে কিন্তু যদি এগুলো কখনো সংশয় তৈরি করে যে কোনটা ঠিক কোনটা ভুল তাহলে আমরা কোন রেফারেন্সে মাপব ওই প্রথম তিন জেনারেশনের মাপ সাথে তারা হ্যাপি ছিলেন আজকে গবেষণা করে আপনারা নতুন কিছু পাইছেন সেটা নিয়ে পড়াশোনা করতে বা সেটা নিয়ে করতে আমাদের সমস্যা নাই কিন্তু যখনই দেখবো যে আমরা ওদের সাথে কন্ট্রাডিক করতে ওদের আন্ডারস্ট্যান্ডিং এর সাথে তখনই আমরা এটাকে এটার ব্যাপারে সাবধান হবে এবং এখান থেকে মানে ই থাকবো এবং আরো একটা জিনিস মনে রাখবো যে ইসলামে বেশ প্রসঙ্গত বলা যে ইসলামের ডেভিয়েশনের মানে সবচেয়ে বড় ডেভিয়েশনের সূচনা হয় কিন্তু যখন থেকে ফলসোফা যেটা আমরা বলি যে ফিলসফি যেটা সেটা গেকোরোমান ফিলোসফি মোস্টলি এবং কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিয়ান বা ইস্টার্ন ফিলোসফিও আছে এইগুলো এসে যখন এই আব্বাসী ও খলিফাদের তারা যখন তর্জমা এবং মানে বই পুস্তক ট্রান্সলেট করতে শুরু করলেন সারা দুনিয়ার এবং সেগুলোকে অ্যাস্টিমিনেট করতে শুরু করলেন তখন যখন আমাদের ভিতরে এসে ঢুকছে তখন থেকে আমাদের ভিতরে ভেজাল ঢুকছে তো এই ভেজালগুলাকে থেকে পরিষ্কার করতে হলে আমাদেরকে ওই এসে যাইতে হবে আপনার সালাফদের মেথোডোলজি সালাফদের বিশ্বাসে সালাফদের ইন্টারপ্রিটেশনে সালাফদের তফসিরে সেখানে যাইতে হবে সেটা সেটা মিলায় দেখতে হবে এই মানে এটা লাগবে আপনাদের কাছে শুনতে হয়। অনেকেই বলবেন যে যত দিন গেছে আমার তো আরো বেশি জ্ঞানী হয়েছে আমাদের মেধা বাড়ছে আমাদের কম্পিউটার হয়েছে আমাদের কিবোর্ড হয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ হয়েছে আমাদের আরো কিছু মানে আমরা এখন তো আমরা কত ভালোভাবেই না মোটেই না আমরা আমাদের এটা আলোচনা যে আমার আকিদার অংশ যে বেস্ট হচ্ছে তারা দিনের ভিতরে বেস্ট হচ্ছে তারা যে হাদিসটা পড়লাম আমরা একটু আগে সেটার আলোকে তিন নম্বর পয়েন্টটা পড়ে আমরা আর আগে আজকে যেতে পারবো না যেতে পারবো না মানে অনেকটুকু হয়ে গেছে আজকে আসলে আমি হয়তো একটু বোর্ডে করে আপনাদের বেশি বেশি মেটেরিয়াল দিয়ে অনেকদিন গ্যাপ দিলাম যাতে আপনারা ক্যাচ করতে পারেন বেশ কিছু মানুষ এখনো তাদের ইটা শোনেন নাই তাদের কাছে যে অডিও ফাইলটা গেছে সেই জন্য আমি একটু সময় দিলাম বধজম যেটা বলি আমরা সোজা বাংলা সেটা না হয় যেন আপনারা ক্যাচ করতে পারেন বা ইসে থাকেন সাথে থাকেন সঙ্গে থাকেন আর কি সেই জন্য তো যাই হোক আজকে আরেকটা পয়েন্ট পড়বো আমরা দে ডু নট হ্যাভ এ ভেনারেটেড ইমাম হুজ ওয়ার্ডেপ্ট হোল্ড লিডার নাই আলিসুলান যার কথা তারা অন্ধভাবে হোলসেল নিবে এবং তার এগেনস্টে গেলেই সব রিজেক্ট করবে এক্সেপ্ট রাসুল সাল রাসুল সালসান হচ্ছেন একমাত্র ব্যক্তি যার কথা আমরা হোলসেল নিব ব্লাইন্ডলি নিব আর তার কন্ট্রোলি কিছু হল রিজেক্ট করব এছাড়া আমাদের আর কোনো মানুষে নাই যার বেলা এটা প্রযোজ্য আজকের দিনের কোন আলবানী হন মৌলানা মৌদী হন ইলিয়াস রহমতুল্লাহ আলহি তাইজ সার ব্যাপারে আমরা হোলসেল নিব এবং তার এগেনস্টে কিছু গেলে সেটাকে আমরা রিজেক্ট করবস্ট নলেজেবল অফ অফ পিপল অ্যাবাউট হিম and his words and deeds start দেোচনায় যাওয়া কার কাজ সম্বন্ধে তারা সবচেয়ে নলেজেবল রাসুল সম্বন্ধে তারা সবচেয়ে আলোচনা যাওয়া মানুষরা হচ্ছে তার সুন্নাকে সবচেয়ে বেশি ভালোবাসে আর ভালোবাসাটা কি দিয়ে প্রকাশ করে জীবনে ধারণ করে প্রকাশ করে শুধু থিওরিটিক্যাল ভালোবাসা না মিলাত পড়ে না তুমি না এলে দুনিয়ায় আধার দুবিধ তুমি যে নূরের রবি এইসব বলে না তাকে ফলো করে জীবনে ধারণ করে তার মতো নামাজ পড়ে তার মতো খেয়ে তার মতো কাপড় পরে তার মতো মানে জীবন জীবনযাপন করে সমস্ত কিছুতে জীবনের প্রত্যেকটা আসপেক্টে প্রত্যেকটা ফিল্ডে সুন্নাকে ধারণ করে তবে তারা তাদের ভালোবাসাটাই করে তার প্রতি ভালোবাসাটাকে তারা ফুলফিল করে বা মেটেরিয়ালাইজ করে বা রূপ দেয় আর কি নট ইন শুধু কথা বললাম গান গাইলাম সেসব না তো আজকে আমরা শেষ করি ইনশাল্লাহ আগামী দিন তিন নম্বর পয়েন্ট থেকে নিয়ে অনওয়ার্ড আমরা পড়বো ইনশাল্লাহ সুবাহান কালামিকা আশ্লাহ আল্লাহ তা আস্তর গত বেলাই আমরা যা পড়লাম তার প্রতি ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর আর খারাপ কিছু শুনে থাকলে এ সমস্ত ব্যর্থতা আমার অংশীদের শেষানের কাছ থেকে আল্লাহ আমাদেরকে আমল করার তফিক